আসসালামিক মেহরবানি যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে সুস্থ শরীরে মসজিদে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক জুমা रसोल्ला सल्लाहमे सामाइल इत्यादि चार कथा गत जुमाय आलोचना कर जीवन साथणिक शुद्ध एक दिन एक मासे जीवने आलोचना करब अन्न समय ना अथवा आनुष्ठानिक भाव करब व्यक्तिगत भावना यान दबी ना এজন্য আমরা প্রত্যেকেই সিরাতন্নবীর উপরে ভালো ভালো বইগুলো পড়ব পড়বল্লাহ সাল্লামের জীবনী তার হাদিস তার কথা ভালো ভালো বই আমরা পড়ব তিনি কি বলেছেন আমরা সাধারণত মানুষকে ভক্তি করতে চাই কারামতি শুনতে চাই যখন কেউ বলে অনেক কারামতির কথা আমাদের ভালো লাগে প্রচন্ড ভক্তি আসে সুবাহ আল্লাহ বলি এটা খারাপ কিছু না ভালো তবে আল্লাহ আমাদের রসুল সাল আলি আসাল্লামের বেশি আলোচনা করেছেন বেশি কথা বলেছেন তার আখলাকের আমলের দাওয়াতের যেন আমরা তার অনুসরণ করতে পারি কিছু মর্যাদা আল্লাহ তালা বলেছেন কোরআনে রসলামের বিভিন্ন এই মোজেজার উদ্দেশ্য শুধু মোজেজা শুনে চলে যাওয়া নয় মোজেজা শুনে রসল্লা ইমান পূর্ণ করে তার অনুসরণ করা তার মতো চলা এটা হলো উদ্দেশ্য এই জন্য রসল্লাহ সাল আলী ওয়া সাল্লামের জীবন ইসিরত সামাইল পড়তে হবে কথা পড়তে হবে সন্নত পড়তে হবে হাদিস পড়তে হবে আমাদের এক্ষেত্রে কিছু সমস্যাও আছে যেমন একদিন বোধহয় কয়েক সপ্তাহ আগে বা হয়তো দু মাস পারে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি আপনারা দেখেছেন সাধারণ মালিক এনাধীন গাড়ি ভাড়া করা আর কিছু গাড়ি বিশ্ববিদ্যালয়ে নিজের কেনা ওই দিন সকালে সকালের গাড়িটা জিনাইদাহের কোন মালিক সমিতির গাড়ি বিশ্ববিদ্যালয় ভাড়া করা তা আমি গাড়িতে উঠলাম গাড়ি সকালের গাড়ি শহরের ভিতর দিয়ে যায় আমি লাস্ট প্যাসেঞ্জার মোটামুটি এরপর আরবপুর থেকে কেউ কেউ ওঠেন তা আমি উঠলাম ওঠার পরে উঠেই দেখি ক্যাসেট বাজে ওয়াজের ক্যাসেট ওয়াজের ক্যাসেট বাজছে ড্রাইভারও মোটামুটি যুবক হেলপারু যুবক তারা ক্যাসেট বাজিয়ে শুনছেন এখন আমি ওয়াসকে সুন্দর সর করে ওয়াজ করছেন আমি মাঠ বুঝতেও পারিনি পরে অবশ্য ওনার নাম ক্যাসেটেই শুনলাম যাই হোক তা আমি বিশ্বাস করেন এই আধা ঘন্টা প্রায় ওয়াশ শুনলাম আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল কারণ মিসে কথা আর আজগির কথা কত শোনা যায় কিন্তু ওই ড্রাইভার সাহেব এবং হেল্পার খুব মহবতের সাথে শুনছে আমি যদি বলি তোমরা এটা বন্ধ করো তাহলে ওদের ইমান আহত হবে কাজ আমি বললাম না কিন্তু আমার খুব কষ্ট লাগতে ভালো কথা বলছেন রাসুল্লাহামের জীবনের বিভিন্ন কথা তুলে ধরছেন আপনাদের জন্য উপস্থাপনা তথ্যর কথা বলব শুধু তার বিষয়বস্তু আলোচনা ভালো বিষয় তিনি নামাজের গুরুত্ব বলতে যাচ্ছেন নামাজ খুব দরকার এই কথাটা বলতে যে তিনি অন্যান্য বিভিন্ন কথা বলছেন তার ভিতরে রয়েছে মারল তখন তিনি কানতে কানতে জঙ্গলে চলে গেলেন যাকে আহা যদি আমার বাপ মা থাকতো তাহলে তুমি এই অত্যাচার করতে এতিম এতিমগুলো তুমি আমার অত্যাচার করলে এরপরে ইত্যাদি কথা আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবু জাহেল যখন রসুল্লাহ সাল্লামের উপরে দৈহিক অত্যাচার করেছে তখন রসুল্লাহামের বয়স পঞ্চাশের উপরে রসুল্লা সাল্লাহ বছরে এরপরে প্রায় দশ বছর তার চাচা বেঁচে ছিলেন তার চাষা আবু তালেবিন বেঁচে ছিলেন কোনুল্লা সাল্লামের গায়ে হাত তুলেনি পিছন থেকে খারাপ বলেছে জাদুকর পাগল সাবি হয়ে গেছে বাবদাদা ধর্মত্যাগ করেছে অনেক কথা বলেছে পিছনে পিছনে লোক দিয়েই করেছে কিন্তু রসুল্লাহ সাল্লামের গায়ে হাত তুলতে সাহস হয়নি কারণ তারা জানে যে মোহাম্মদ সাল আল ইসলামের গায়ে হাত তুললে আবু তালেব যদি হুকুম করে বণি হাসেম বনি আব্দুল মোত্তালেবের সবাই মিলে ওই যে গায়ে হাত তুলবে তার মারবে তার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করবে আবু তালেব ইন্তেকাল করার পরে তিনি সামাজিক প্রটেকশনের বাইরে চলে গেলেন কারণ বনি হাসেম বনি আবদুল মোতালেবের নেতৃত্বে চলে গেল আবুল আহবের হাতে আর তিনি রসুল্লাহ সাল্লামের দুশ্মনিকর্তা আপনারা জানেন এই পরিস্থিতিতে আবু জাহেল তখন এবং আরবের অন্যান্য কাফেররা রসুল্লাহ গায়ে হাত তোলা শুরু করে এর আগে নতুন মুসলমানদের মারা হয়েছে পা ছিঁড়ে ফেলা হয়েছে বালিতে টানা হয়েছে কিন্তু এরা সোল্লা সাল আলি গায়ে হাত তোলা হতো আরবের কাফেরদের দাবি ছিল যে মোহাম্মদাহাল্লামকে আমাদের হাতে তুলে দাও আবু তালে বললেন না আমার গায়ে রক্ত থাকতে মোহাম্মদের গায়েকে হাত দিতে পারবে না আর এই জন্য জানেন দিন বছর তারা অবরুদ্ধ তাকে যদি কেউ মারে গাল দেয় সে কি নিজেকে এতিম বলে কাঁদে আমি এতিম আমার বাপা পঞ্চাশ বছরের মানুষের কার বাপমা থাকে আর যদি থাকে পঞ্চাশ বছরের বয়সের মানুষের বাপমা সত্তর বছর হয় সেই বাপমা কারোর প্রোটেকশন দেয় না বরং ছেলেকে বাপ মাকে এই যে কথাটা এই যে কথাটা আপনারা শুনছেন হয়তো চোখে পানি ভাবে হুজুর বলছেন যে আপনারা বড় উদ্ভট মিথ্যা বাজে কথা মূল ঘটনা আবু জেহেল নাড়ি ভুড়ি দিয়েছে এটা সত্য কথা কিন্তু এই কথাটাকে যেভাবে রস করে সুন্দর করে বলা হচ্ছে সবই মিথ্যা কথা অযৌক্তিক কথা কোনো বুদ্ধিমান লোকে শুনলে যদি বলবে হয় যে বলছে মিশে কথা বলছে নইলেন এবং বিবেসলাম কখনো নিজেকে এতিমগুলো কাঁদেননি তিনি কখনো কারোর কাছে কাঁদেননি কারোর কাছে নিষে অসহায়ত প্রকাশ করেননি চাচার কাছেও না বাতিজার কাছেও না তার একটা দোয়া আছে তাইফ থেকে যখন কাফেররা মেরে দাঁড়িয়ে দিল রসুলের চাচা ইন্টেকাল করেছেন হাত দেয় আর অত্যাচার তো আসে আলারা তাকে অত্যাচার করলো আপনার জানেন সব তখন রসুল্লাহ সাল্লাম ওই রক্তাক্ত শরীরে জায়দেব নাহারেসার সাথে ছিলেন আল্লাহর কাছে দোয়া খুঁজছিলেন দোয়াটা মসুর সনদে কিছু কথাবার্তা আছে কেউ সহি শুধু আপনার কাছে ইলাইকে আসকু আমি আমার অসহায়ত্ব আমার শক্তি কম আমার সাপোর্টার নেই আমার ক্ষমতা কম মানুষ আমার গুরুত্ব দিচ্ছে না মানুষের আমাকে শক্তিহীন মনে করে এই যে আমার মনের কষ্ট আল্লাহ আমি শুধু আপনার কাছে জানাচ্ছি আল্লাহ আপনি আমাকে আপনার জিম্মায় রাখেন আমার কোনো আত্মীয় স্বজন দূরের লোক কাছের লোক কারোর জিম্মায় আমাকে দেবেন না যদি আপনি খুশি থাকেন তাহলে দুনিয়ার সকল কষ্ট আমার কোন আপত্তি নেই তবে আপনি যদি আমার জন্য দিনের দাওয়াতকে সহজ করে দেন এটা আমার জন্য আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনি খুশি থাকলে আমার কষ্ট হয়ে যদি আপনি খুশি থাকেন আমার কোন আপত্তি নেই তাহলে রসুল্লাহ সালাম তার সকল কথা ছিল ব্যথা ছিল পাওয়া ছিল চাওয়া ছিল কাছে। এখন আমরা তাকে এই যে আজগি কথা বলে সহি বর্ণনাগুলো বাদ দিয়ে এই আজগি কথা বলে হয়তো মানুষকে হাসাতে কাঁদাতে পারি সহসরল সরল মানুষরা হয়তো এটাকে ঠিকই মনে করে কিন্তু এগুলো একদিকে মিশে কথা আর একদিকে রসল সাল্লামের ব্যক্তিত্বের জন্য অবমাননাকর কথা তবে আমাদের সমাজে এটাই হয়েছে রসল্লা জীবনে আমরা পড়ি না যা কিছু পড়ি এগুলো অধিকাংশ সময় অনির্ভরযোগ্য কথা। যেগুলো থেকে আমরা আমাদের জীবন চলার পথের কোনো পাথেও পাই না আমাদের অধিকাংশ দিনদারি যারা আমার কথা শোনেন অনেক সময় আমি এটা বলি যে আমাদের দিনের দাওয়াত ওয়াজ मानुषर एग्जी बुजुर्ग कारण परवर्ती गल्प कहनी चमक आज मानुष बतास दिए उड़े गानुष चल जंगल এক আধারে নামাজ পড়েছেন সাত বছর জঙ্গলের ভিতরে ধ্যানে বসেছিলেন পাঁচ বছর জঙ্গলের গাছের ঢালে ঝুলছিলেন সব শুনলে আমরা চমৎকৃত হই একজন মানুষ ন্যাংটো পাগল ছিলেন কেউ দিলে খাইতেন না একবার দোয়া করলেন বৃষ্টি হয়ে গেল এই রকম গল্প শুনলে আমরা চমৎকৃত হই অথচ এই গল্পগুলো দিনের ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা যখন শুনি ওয়েস কারণী রহমাতুল্লাহ আলহি রসুল্লাহ ওহদের যুদ্ধে মোবারক দাঁত আহত হওয়ার ভেঙে যাওয়ার খবর পেয়ে তিনি নিজের দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন আমরা যখন এই গল্প শুনি চমৎকৃত হই সত্যই মহব্বত সত্যই রসুল সাল্লাহ সাল্লাম আসে অথচ এই গল্পটা বানোয়ার এবং ওয়েস মর্যাদার সাথে সাংঘর্ষিক ওয়েসকারী তাগল ছিলেন না আল্লাহর মানুষ ছিলেন ছিলেন আলীর পক্ষে তার সৈন্য দলে থেকে জেহাদ করতে করতে তিনি শহীদ হয়েছেন ওয়স্কার রহমতুল্লাহ আলহির মর্যাদা বাড়ি না এই গল্পে কমে কারণ ইসলাম মানুষদের ঘরে বসে বাড়িয়ে বাড়িয়ে দাঁত ভাঙতে শেখাই না আমার হুজুর শহীদ হয়ে গেছে গুলি খেয়ে আমি আমার বুকে গুলি মেরে শহীদ হয়ে গেলাম আমার হুজুর অমুক জায়গায় যে জিহাদের ময়দানে গুলি লেগে দাঁত ভেঙে গেছে আমি আমার নিজের দাঁত বাড়িয়ে ভাঙলাম এতে কিন্তু কোনো সব নেই বরং গুনা আর যদি কেউ আবেগে বেহুশ হয়ে কিছু করে গুণাও নেই সব নেই ইসলাম এইরকম ইমানের দাত কখনো দেয়নি সাহাবীর এরকম ছিলেন না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দাদ ভেঙেছে এটা সাহাবিরা দুই চোখ দিয়ে দেখেছেন কিন্তু একজন সাহাবিও কিন্তু নিজের দাঁত ভাঙেননি কারণ তারা জানতেন যে নিজের দাঁত নিজে ভাঙলে গোনা হয় তারা নিজের জীবন দিয়ে রসল সালামকে রক্ষা করেছেন মদিনায় অসুস্থ সাহাবি খবর পেলেন রসোল আল্লাহ সাল্লাম আহত হয়েছেন খবর পেয়ে তিনি নিজের তরবারি বের করে নিলেন না নিজের বুকে মারেননি নবীজি শহীদ হয়েছেন আমার জীবন রেখে কি হবে এরকম কিছু করেননি তিনি ওদের মাঠে দৌড়ে ছুটে গেছেন জিহাদ করেছেন যা কাফেররা আমাদের আমার নবীকে শহীদ করেছে আমি তাদের সাথে শেষ রক্ত দিয়ে লড়াই করব। তাহলে আমাদের আলোচনা কেতাব পড়া বলেন তালিম বলেন ওয়াজ বলেন তাস্কিয়া বলেন তাসাউব বলেন সব কিছু হয়ে গিয়েছে পরবর্তী যুগের মানুষদের কিচ্ছা কাহিনী দিয়ে রসুল্লা সাল্লাম এবং তার সাহাবিগণ সেখানে অনুপস্থিত সেগুলো যত বেশি আজগী হয় তত বেশি করি আমরা সহি জীবন ঘনিষ্ঠ বিষয় নয় আবু বকর আনু অমর আল্লাহ তালা আনহু কি জীবন ঘনিষ্ঠ মানবতামুখী জীবন যাপন করেছেন কিভাবে চলতেন এগুলো আলোচনা করি না আমরা করি কি যেমন আপনাদের সামনে গল্প আছে আপনারা অনেকেই জানেন আবু আকার তু সামনে জিবরিয়াই আসতেন মানুষের বেশ ধরে তখন উনি বলছেন যে হুজুর জিবর আল্লাহ কোথায় আবু আকার মিথ্যা গল্প কৌসুমান আল্লাহ বলেন না আবু আকার রাদি আল্লাহ আনহ চোখ বুঝেছি ইচ্ছা করে মোরাকাবা করে মোরাকাবা শব্দটাই কখনো কোরআন শোনাই না মোরাকাবা করে আসমানের উপরে জমিনের নিচে দেখতে পারে সব কথা ইসলাম শেখায়নি ইসলাম যে শিক্ষাটা দিয়েছে তারা কত কঠিন ভাবে বাস্তবায়ন করেছেন এই গল্পগুলো আমরা পড়ি না নিজের জীবন দিয়ে নিজের পরিবার নিজের সমাজ নিজের দায়িত্ব তারা কিভাবে পালন করেছেন একটা সবটা হাদিস মনে পড়ল এটা অবকার হাদিস কিন্তু এটা আমরা সাধারণত আলোচনা করি না আমরা যেগুলো একটা আজগবি লাগে ওইগুলো আলোচনা করি অর্থাৎ আমাদের নাইনটি পার্সেন্ট আলোচনা রসুল এবং সাহাবিদের বাদে আর যেটুকু রাসলাম করি হাদিসটা সহি সহি রসল সাল্লাম বসে আছেন একজন এসে আবু বকার কে গালাগালি করছেন আবু বকার কিছু না বলেন একটা নরম ভাবে একটা কথা বলার চেষ্টা করছেন রসুল পাশে বসে আসছেন মিদু মিদু হাসছেন কিছু বলছেন না মানুষ তো একটু আগে অল্পকার কিছু কথার প্রতিবাদ করেছেন সব কথা না অ্যাটোমেটিক বলনি। বেশ কড়া ভাবে একটু রেগে কথা বলেছেন তখন রসুল একটু মুখটা কালো করে উঠে চলে যাচ্ছেন বললেন এ আবা ও যখন তোমাকে গালি দিচ্ছিল বাজে কথা বলছিল ভিত্তিহীন কথা বলছিল আর তুমি নরম হয়ে তার কথাগুলো শুনছিলে কিছু কথাগুলো আদবের সাথে কাটানোর চেষ্টা করছিলে তখন আমি দেখছিলাম আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তারা তোমার পক্ষ থেকে ওকে গালি দিচ্ছিল তোমার পক্ষ তোমার জন্য দোয়া করছিল কিন্তু তুমি যখন ওর দিতে রাগ করতে শুরু করলে। চলে গেল। এই জন্য চলে আসলাম কারণ আমি দেখলাম তোমার ব্রেনে রাগ আসছে আর রাগ আসলেই শয়তান আসবে আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকতে চাইনা এরপর ওসালাম বললেন মা দুল্লা আবেদুন বিমাদুল্লাহ মাতিন যখন কোন মানুষকে জুলুম করা হয় বাজে কথা বলা হয় অপবাদ দেওয়া হয় সে সবর করে এড়িয়ে যায় আল্লাহ এই সবরের কারণে তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য বৃদ্ধি করে দেন আবু বকার আল্লাহ আনহু কি শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের জীবন গড়তে বলেছেন আজগবি কথা নয় আমার বড় কষ্ট লাগে যে আমরা অনেক ইসলাম ইসলাম করি কিন্তু আমাদের ইসলামটা খণ্ডিত মসজিদের ভিতরে মুসলমান বাইরে গেলে আমরা আবু শেহেলার আমার ভিতরে কোন পার্থক্য নেই আমি অন্যদের কথা বলছি না ভাই আমরা যারা মসজিদে আসি নিয়মিত নামাজ কালাম তাদের কথা বলছি রসলাই ইসলাম ছিল জীবনের সব সময় মসজিদের যে ইসলাম তোমার মানুষ ঝগড়া করার সময় সেই একই ইসলামই থাকবে ইসলাম আলাদা হবে না মসজিদে গেলেন নামাজে দাঁড়িয়ে শুধু নবী শিখানো কথাগুলো বলবে আর ঝগড়ার সময় জাহেসা বলবে না এরকম ইসলাম না ঝগড়ার সময়ও কথা যেটা বলবেন রসুল্লাহলামের গাইডেন্স গাইডেন্সের ভিতরে থেকে দোয়াই যেমন আল্লাহর সাথে কথা বলতে নবীর ভিতরে থেকে নামাজের ভিতরে যখন তাজবি তহলিল পড়বেন নবীর ঝগড়ার সময় কি বলবেন এটাও রসুল্লাহ গাইডেন্স রয়েছে এবং এটা কোনো আজগবি কথা নয় এটা কোন তাত্ত্বিক কথা নয় এই যে বলে দিলাম পালন করলাম না তারা পালন করে দেখিয়েছেন তো জন্য ভাইরা আমি আবারও আপনাদের অনুরোধ করব। যে জীবনটাকে উপভোগ করতে গেলে জীবনের কষ্টটাকে সহজ করে নিতে গেলে জীবনকে কষ্টসহ উপভোগ করতে গেলে রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে জীবনটাকে নিয়েছেন এটা দেখতে হবে আর এই জন্য রসুল্লাহ সামায়েল জীবন কর্ম যেটাই শিক্ষা আছে, যেটা মনটা পরিবর্তন করে একটু ভালো হতে অনুপ্রাণিত করে এইগুলো আমাদের পড়া দরকার আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন আমিন রসল্লা সালাহ আলী ওয়াসাল্লামের জীবনের কয়েকটা অংশ রয়েছে একটা হল জন্ম থেকে বিবাহ পর্যন্ত আর একটা বিবাহ থেকে নুবুয়াত পর্যন্ত এই দুটো অংশ মিলে রসল সাল্লামের নুবুয় পূর্ববর্তী জীবন জন্ম থেকে বিবাহ পঁচিশ বছর আর বিবাহ থেকে নবুওয়াত আরো পনেরো বছর নুবুয়াতের দুটো পর্যায় নুবুয়াতের মক্কার জীবন প্রায় তেরো বছর আর নুবের মদিনার জীবন আরো দশ বছর এই মোট তেষট্টি বছর মিলে রসল সালামের জীবন নুবুয়াতের আগে নুবুয়াতের পরে দুই দুই চার ধাপে রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের তার সিরাতের মূল বিষয়গুলো খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব আল্লাহ তালা করুন রসুল ঐতিহাসিক ভাবে বিভিন্ন বা হাসান হাদিসের আলোকে যেগুলো আমরা জানি রসল আল্লাহ সাল্লামের জন্মের আগে কয়েক মাস আগে তার আব্বা ইন্তেকাল করেন জন্মের পরে কিছুদিন পরে তার আম্মা তাকে মরুভূমিতে বনি সাহাদের কাছে হালিমা কাছে পাঠান তিনি মায়ের কাছে আসেন আবার যান ইত্যাদির ভিতরেই পাঁচ ছয় বছর চলে গেল এরপরে তিনি আম্মার কাছে এসে মাত্র বছরখানে থাকেন এরপরে তার আম্মাও ইন্তেকাল করেন এদিন রসল আল্লাহ সাল আল সাল্লামকে তার দাদা পালতে থাকেন দাদাও বছরের মাথায় মৃত্যুবরণ করেন এরপরে रसल्लामर बस जो आठ तखन थल्ला सल्लाम बस प्राय पंचाश प्राय चल्लिस बसर मुरब्बीबू तलेब तरह आपन चाचा ए चाचा बाबा सब दायित्व पालन कर रसल सलाम आबू तालेब दरिद्रीन समाजपति সমাজের বড় নেতাদের একজন ছিলেন কিন্তু সাধারণ ব্যবসায়ী শীতে গরমে কিছু ব্যবসা করেন এই তাদের কাজ ছিল মোটামুটি কোনোভাবে চলে যেত রসল্লাহ সাল আলহাম চাচার ছাগল চড়াতেন আরবের লোকেদের জীবিকা ছিল বিশেষ করে মক্কার ব্যবসা পালন। আর মদিনার লোকদের জীবিকা ছিল বেশি কৃষি পশুপালন মক্কায় কৃষি ছিল না কৃষি এখনো হজে গেলে দেখবেন মদিনা সবুজ প্রচুর খেজুরের ফসলের বাগান পাবেন কিন্তু মক্কা মক্কাতে কৃষি জমি নেই এখন অনেক পানি টানি দিয়ে কিছু গাছপালা লাগানো হয় যেমন আরাফাতের মাঠে গেলে প্রচুর নিম গাছ দেখতে পাবেন এই নিম গাছগুলো এখন অনেক গাছ খুব বড়ও হয়ে গেছে মার্শাল্লা মোটা তাজা হয়ে গেছে নিম গাছ লাগানো আছে রাস্তার মাঝে গাছ লাগানো আছে এগুলো একটা শহরের শুধু মদিনা পুরোটাই কৃষি তো যাই হোক রসল্লা তার চাচার পশুপালনে সহায়তা করতেন এই সময় তিনি এই পঁচিশের আগে সময় তিনি ছাগল যখন মোদী নাই তার খাদেম আনসব মালিক রাজি আল্লাহন বলছেন রসুলাম একদিন বললেন মা বাহান যত নবী পাঠিয়েছেন সব নবীরা শ্রমিক ছিলেন কাজ করতেন পশু পালন করেছেন অর্থাৎ আমরা বাংলাদেশের মুসলমানরা যেটা মনে করি যে হুজুর হতে গেলে ব্রাহ্মণ হইতে হবে কোনো কাজ করা যাবে না এটা যে ঠিক না রসুল্লাহাম সাহাবিদের বললেন শ্রম করা কষ্ট করা যে কোনো কর্ম করা এটা নবী রসুল সুনাত নবী রসুলরা বসে খাননি অর্থাৎ বসে থাকবো সবাই খাবার দেবে খাবো সবাই দাবার দেবে খাবো কোনো কাজ করবো নাফিদের কাজ করবো না মুসির কাজ করবো না মেথরের কাজ করবো না এগুলো কুমা কাজ আমি বলে জেলের কাজ করবো না জোলার কাজ করবো না এগুলো খুব কুমা কাজ আমি খুব ভালো ভালো হর প্রমাণ আমি কোনো কুমা কাজ করি না এটা হলো ভারতের ব্রাহ্মণদের শেখানো একটা কৌলিনত্ব এটা ইসলামের সাথে খুব কঠিন ভাবে সাংঘর্ষিক রসুল্লা সাল্লাহ সাল্লামের যুগে আরবদের ভিতরে কখনো কখনো এই ধরনের কৌলিন্য আসত আর বলছেন কামারের কাজ করেছেন লোহার কাজ করেছেন দাউদ তিনি লোহা পিটিয়ে ওই বর্ম বানাতেন বিক্রি করতেন সাহাবিরা প্রশ্ন করলেন যে রসুল্লাহ আপনি তখন তো রসুল মোদি নাই বয়স পঞ্চাশের তিতান্ন উপরে অর্থাৎ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনি ছোটবেলায় কি করতেন কৌতূহল হচ্ছে রসুল আহ আল আমিও আমার জীবনের প্রথম ধাপে মক্কাবাসীদের ছাগল নিতাম টাকার বিনিময় নিয়ে সেগুলো মরুভূমিতে নিয়ে চরাতাম। ওই কিছু গাছ আছে আদমরা গাছ ওগুলো থেকে চেটে চেটে রাখালকে শুধু দূরের থেকে দেখতে হয় ওরা খায় দায় ঘুরে বেড়ায় আবার সন্ধ্যায় গুসে ঘরে নিয়ে আসতে হয় তো যেটা আমরা বুঝলাম যে রসল সাল্লাম এই পর্বে তিনি কর্ম করেছেন তিনি চাষার কর্ম করেছেন এবং তিনি শ্রমিকের মানুষের মজুরির বিনিময়েও কর্ম করেছেন আমরা গতদিন বলেছি আল্লাহ নবীদেরকে নবুয়াদ দেন বড় হলে কিন্তু নবুয়াদ পূর্ববর্তী জীবনের ভিতরেও আমাদের শিক্ষা থাকে নবীরা কি করেছেন কেমন করে বড় হয়েছেন তা আমাদের সমাজে এখনো দুর্ভাগ্যজনকভাবে কর্মকে ঘৃণা করা হয় আমরা বারবারই এটা আপনাদের বলি যতদিন না আমরা কর্মকে ভালোবাসবো ততদিন আমরা আসলে মুসলমান পুরো হতে পারবো না আমাদের সমাজে এখন আপনারা শিক্ষিত শিক্ষিত ভদ্র ঘরের প্রমাণ হলো আমার ছেলে কোনো গ্যারেজে কাজ করে তাহলে আমার মানসম্মান পাঞ্চার হয়ে যাবে এই যে মানসম্মান এটা ইসলামী মানসম্মান না ইসলামী মানসম্মান যে আমার ছেলে সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না পরের ফাঁকি দিয়ে খাই না কোন নেতার হাত আনা এটা হলো ইসলামী সম্মান আর আমাদের দেশে কোন তাতেই সম্মান দেয় না কিন্তু ছেলে যদি ভ্যান চালাই সম্মান দেয় তো এই বিষয়গুলো আমাদের আছে এগুলো ইসলাম বিরোধী চিন্তা ইসলাম বিরোধী মানসিকতা ইসলামের সাথে সাংঘর্ষিক মানসিকতা কিশোরদের জন্য তরুণদের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের শূন্য তুলো নিজে কর্ম করো নিজের পায়ে দাঁড়ো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের একটা হাদিস আমরা এই যে মসজিদে আরতে একবার বলেছি হয়তো রসুল্লাহ সাল্লাম মসজিদে নবীতে মদিনায় বসে আছেন একজন তরুণ স্বাস্থ্যবান মদিনা মসজিদ নবীর পাশ দিয়ে চলে যাচ্ছে সাহাবিরা বললেন এই তরুণ যুবক যদি আল্লাহর রাস্তায় থাকত আল্লাহর রাস্তায় থাকলে দিনের অনেক উপকার হতো আল্লাহর রাস্তায় বলতে আমরা বুঝি হয়তো ইসলামী রাষ্ট্রের জন্য জেহাদে চলে গেছে অথবা আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে বেরিয়েছে রসুল বললেন যে না শুধু জেহাদে গেলে আর দাওয়াতে গেলে আল্লাহর রাস্তা হয় না এলেম শিখতে গেলেই আল্লাহর রাস্তা হয় না যদি তার পিতা মাতার জন্য অর্থ উপার্জনে বেরিয়ে থাকে যাবে জোন বেচবে কাট কাটবে আল্লাহ রাস্তায় থাকা আল্লাহ রাস্তায় দাওয়াত আল্লাহ রাস্তায় এলেম শিকার যে সোয়াব সে অলরেডি ও পেতে আছে। ও যদি তার বউ বউ ছেলে মেয়ে আমরা তো মনে করি বউ ছেলে দিলে সৎকা হয় না আল্লাহ বলছেন না তুমি মসজিদে দেবে মাদ্রাসে দেবে এলএমে দেবে জেহাদে দেবে ওগুলো যেমন আল্লাহ রসুল যে ও যদি নিজের বউ বাচ্চার জন্য উপার্জন করবে তাহলে এটাও ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় থাকার সব আর ও বউ বাচ্চাও নেই অথবা বাবা মাও প্রয়োজন নেই নিজে পর হবে না নিজের পায়ে দাঁড়াবে পরের কাছে হাত পাতবে না বাপের কাছেও চাইবে না নিজে নিজের উপার্জনে চলবে এই যদি বেরিয়ে থাকে তাহলেও সে আল্লাহ রাস্তায় রয়েছে রসুল্লাহ আপনাদের আগেই বলেছি রসুল্লাহ সাল্লাম শুধু কথা বলেননি কথাকে কাজ দিয়ে বাস্তব করে দেখিয়েছেন যেমন ছোটবেলায় তেমন বড়বেলায় ছোটবেলায় তিনি শ্রমিক হয়েছেন বড় বেলায় অর্থাৎ নবী হওয়ার পরে মোদিনাই তিনি কর্মই করে দেখিয়েছেন শুধু করেন নি আমাদের মতো আহ সুন্দর সুন্দর কথা বললাম কামের বেলায় নেই এরকম না আয় সার তালানার কাছে এসে জিজ্ঞেস করতে আপনাদের বলছি হয়তো রাসুল্লাহ সাল্লাম ঘরে কি করতেন তিনি বলছেন কানা একদম কানা এক আলি কানা একদম খেদমত আপনারা বোঝেন আপনার তো খেদমত করেন পিসের খেদমত ইসলামের খেদমত আল্লাহ রসুল সাল্লাহাম কি আল্লাহ রসুল সাল্লাহ শুধু বিশ্বামের খেদমত করবেন আর বউয়ের খেদমত করবেন না এটা হাতির দ্বারা বোঝা যায় না রসুল সাল্লাহ ঘরে থাকলে বউয়ের খেদমতে থাকতেন এবং নিজের খেদমত নিজে করতেন রসুল নিজের জামাটা নিজে ধুয়ে নিতে, নিজের জামাটা নিজে সিলাই করতেন নিজের জুতা করতেন নিজের নিজের সাগল নিজে দহন করতেন রসল সাল্লাম শুধু বলে দেননি রসল সাল্লাম আপনাদের বলেছি খন্দকের যুদ্ধ হয়েছিল রসল্লাহ সাল্লামের বয়স প্রায় সাতান্ন বছর সেই সময়ে আদির সহিফে আসছে শীতের দিন কঠিন শীত রসল্লাহ সাহাবির সাথে সাহাবি বলছেন যে আমরা দেখছি এই মাটি টানতে টানতে ধুলো পরে পড়ে সাল্লামের যে সুন্দর সাদা দেহর বুকের সব ধুলোতে ঢেকে গেছে কাজই রসল সাল্লাম সাথে আমার অন্যান্য ধর্মগুরুদের পার্থক্য তিনি শুধু থিওরি দেননি তিনি শতভাগ এটা বাস্তবায়ন করেছেন কর্ম করসুল থেকেছেন তিনি কর্মে শরীর হয়েছেন শুধু হুকুম করেননি যেটা বলছিলাম ভাইরা তাহলে রসুল্লাহলামের জীবনের প্রথম অংশটা হলো কর্ম করো নিজের পায়ে দাঁড়াও পরমোখাপেক্ষী হয়েও না বিবাহ হয়ে গেল বিবাহের আগে তিনি কর্ম করেছেন তরুণদের জন্য পঁচিশ পর্যন্ত তিনি শ্রমিকের কাজ করেছেন এরপরে তিনি ব্যবসা করেছেন তিনি চাচার সাথে ব্যবসায় টুকটাক টুকটাকরিক হয়েছেন তৃতীয় নাম্বারে তিনি পার্টনারশিপে ব্যবসা করেছেন খাদিজার ব্যবসায় মোদারাবা মোদারাবা সিস্টেমে তার সাথে ব্যবসা করেছেন তাহলে কর্ম নিজের ব্যবসা পার্টনারশিপে ব্যবসা এগুলো হল রসুলামের নবুয়ের আগের কর্ম এর পাশাপাশি নবুয়তের আগে আরেকটা কর্ম রসুল্লাহলাম থেকে আমরা পাই সেটা হলো সমাজমুখীতা रसुलटर उद्देश्य छाजिक अनाचार दूर मजलुम के साध्य मत सहा अर्थात मानवाधिकार आंदोलन मुसलमान जेमन पक्का ईमानदार আমাদের ইমান আছে মাদ্রাসা টুপি মসজিদ খানকা সব আছে আপনাদের অনেকবারই বলেছে আমাদের তিনটা জিনিস নেই একটা হলো মোহাম্মদ রসুল ইমানটা আমাদের ঠিক নেই আর একটা হক আমাদের নেই মানুষের হক আমরা বুঝি না আর একটা আমাদের ভিতরে দাওয়াত মানুষকে আল্লাহর পথে ডাকার কোন চেতনা নেই তো বলছিলাম ভাইরা আরবের কাফের আমরা যারা কাফের বলে আমরা বারবার জেনেছি তারা ইমানদার কাফের ছিল তাদের ভিতরেও আল্লাহর বান্দাদের এবাদত বন্দে আল্লাহ মাহবুবের হক ছিলা ঘরের অমরা ছিল হাজিদের পানি খাওয়ানো ছিল এগুলো খুব ভালো কাজ ইসাল সাহবের কাজ কিন্তু হাজিদের পকেট কাটার কোন অভাব ছিল না হাজি কাপড় নিয়ে আসে কাপড় কিনে টাকা দেবো না এটা এক সমস্যা নেই আমি তো হাজির পানি খাওয়াইছি সেখানে মানুষদের অধিকার ভুলুণ্ঠিত ছিল মানুষের কষ্টে কান্নার কেউ ছিল না আর কিছু ভালো মানুষ সব সমাজেই থাকেন এই ধরনের অসহায়দেরকে সাধ্যমতো সাহায্য করার জন্য তার চাচা পর্যায়ের কিছু মানুষ হেল্পফুল ফজুল করলেন প্রতিজ্ঞা করলেন সবাই মিলে যে আমাদের সমাজে কোনো মাজলুম যদি কেউ থাকে আমরা পক্ষ দেখব না আমরা দেখবো মাজলুম আর জালেম মাজলুমের পক্ষে জালেমের কাছ থেকে হক আদায়ের জন্য আমরা প্রাণপণের চেষ্টা করব অসহায়ের পাশে দাঁড়াবো এই হেল্পফুল ফজুল বা হেল্পফুল মোতাইয়াবিনে রসুল শরিক হয়েছিলেন শরিক হয়েছিলেন আর তরুণ ছিলেন না যখন বৃদ্ধ মদিনায় বসে যখন বয়স প্রায় ষাট তখন তিনি বলতেন সাহাত্তু ফিদারি আব্দুল হেল্প আমি আমার চাষাদের সাথে আব্দুলের বাড়িতে হেলফ আল মোতাইবিনিসাম আমু পতিকায় শরিক হয়েছিলাম আল্লাহর কসম যদি এই বিরুদ্ধ বয়সেও কেউ আমাকে বলে যে তুমি ওই যে তরুণ বয়সে পনেরো বয়সে কসম করছিলে কোনো বলছেন যে এখনো যদি কেউ আমাকে সেই কসমের কথা মনে করে দেবে বলে আমি মাজুলুম আমার পাশে দাঁড়াও আমি তার পাশে যেয়ে দাও মা অন্যী হমরের নাম আমাকে যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকা পয়সা সম্পদ দেওয়া হয় গাড়ি বিমান হয় মার্সিডিসমরের নাম মানে লাল সবসময় আমাকে দেয়া হয় তাহলে আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি হব না এটা হলো রসুল্লাহ সাল্লামের জীবনের প্রথম পাঠ জন্ম থেকে বিবাহ পর্যন্ত বিবাহ থেকে নবুয়া পর্যন্ত পনেরো বছর তার পারিবারিক জীবন সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া যায় सामाजिक जीवन सम्पर्क अल्प किस तथ्य पा जाए